এখানে দ্বিতীয় অধ্যায় বলছেন সে সুখদেব গোস্বামী যে গোবিন্দ ভুজ গুপ্তায় দ্বারাবত্যাম কুরুদ্দহ আবাদসেত নারদ অভিক্নম কৃষ্ণ ও পাশন লাল যে কথাটা আমি বললাম নারদমণি এখানে অভিশাপের আর ভয় করলেন না যেহেতু গোবিন্দ ভুজ পালিত সেখানে দ্বারকাতে তিনি একবার সমানে টানা বসবাস করতে আরম্ভ করেন আর যাওয়ার নাম করেন এখানে লেখা রয়েছে আবাসিত নারদ অভিক্নম কৃষ্ণদ কৃষ্ণ উপাসনা লালস। কৃষ্ণকে উপাসনা করবেন আর কোথায় যাওয়ার দরকার নেই যে নারদ এক মানে একবারে উড়ে উড়ে সব জায়গায় যান হরি মানে গান গাইতে গাইতে সমস্ত জায়গায় সমস্ত জায়গায় বিনাভাজন করতে করে সব জায়গায় যান কিন্তু সে নারদ কোথায় যাচ্ছেন না এক জায়গায় রয়েছে কোনো রাজন ইন্দ্রিয়বাণ মুকুন্দ চরণাম ভজম ন ভজেত সর্বত মৃত্যুর উপাস্যম অমরত্তম বলছেন सरबत मृत्युर उपासम अमरतमयन जो सरबिक मृत्यु सर्वग्रास मृत्यु छूटे आखन क्यों की इंद्रियवान को व्यक्ति वास्तविक जाँ एक से मुकुंदचरण के भजन करबे नकुंदचरण भजन कर संगे संग निर्भीक हो जाए मुकुंद चरण भजन कर मैं निर्भीक होते गे जदि जगते वास्तविक निर्भीक होते जाए তাকে একমাত্র মুকুন্দন ভজন ছাড়া তা নির্ভীক হতে পারবে না এটা স্বাস্থ্যে প্রমাণ আছে ভাগতের সব জায়গায় তালে একদা দ্বারকাবাসী নারদে বসুদেব গৃহে উপস্থিত হলে বসুদেব তাকে নারদজিকে অর্চনা করলেন নারদজিকে অর্চনা করে বসুদেবজি এবার বসিয়েছেন বসিয়া এরকম প্রশ্ন করবেন কৃষ্ণের পিতা যিনি কৃষ্ণের পিতা নাম ধরণ করেছেন তা ন বসুদেব জি এবার বিভিন্ন রকম প্রশ্ন করবে করছেন কেন ঋষিমুনি চলে এলে ঋষিমুনির কাছেতে আমাদের তো এটিই কাজ ঋষিমুনির কাছেতে যদি সাধুগুরু বৈষ্ণব এলো তাহলে তারকে যদি প্রশ্ন না করে আত্মতত্ত্ব বিষয়ক কোনো জিজ্ঞাসা তাহলে সেই মহাপুরুষে আসার কি মানে হলো তো কোনো মানে নেই সেই জন্য সেখানে এসে বসুদেবজি ওয়াচক বলছেন যে তম একদা তু দেবর সিম বসুদেব গৃহাগতাম অর্চিতম সুখম আসেনম অভিবাদ্য অবৃত ও তাকে অভিবাদন করে অর্চনা করে পাদ ধুইয়ে ভালো জায়গায় বসিয়েছেন সুন্দর করে বসুদেব বলছেন ভগবান আপনাদের যে যাত্রা ভগবান বলল নারুতকে এখন অনেকে এসব অনেক আপত্তি চলে। ভগবান কেন ভগ ভগবানের চেয়ে শক্তি নারদের নারদের মধ্যে মধ্যে কি শক্তি আছে? কোন শক্তি আছে ভগবানের নদের মধ্যে নারদকে ভক্তির আচার্য করেছেন ভক্তি শক্তি তো যার মধ্যে যা দেবেন তাকে ভগবান বলা যায় এমনকি আমাদের বৃন্দাবনে গুরুদেব ভগবান কি বলে এখন এই নিয়ে আমাকে প্রশ্ন করে গুরুদেব ভগবান বলে এই মানে কি মার বেকার আর দেখো সূক্ষ্ম বিচার করলে দেখা যায় যদি তাই বলে থাকে গুরুদেব আর এই ভগবান অভিন্ন আর গুরুদেব ভক্তি নিয়েই যার নিজের আবেশ নাই ভক্তির সে তো কাজ করতে পারবেন পুনঃ পুনঃ কেশব গোসিমা বলতেন প্রভুপাল একই কথা আমিও সে বলে যার মধ্যে ভক্তির আবেশ যে ব্যক্তিকে দেখবেন অনুক্ষণ চব্বিশ ঘন্টা ভক্তির একটা আবেশ তাকে দেখলেই বুঝতে হবে কোনো বিষয়পত নজর নাই আমি আগে বলেছিলাম গুরু শিষ্যের পরীক্ষার কথা এখন গুরুশিষ্যের পরীক্ষাটা তো লঘু কখনও গুরুকে পরীক্ষা করতে পারে এটা ঠিক কিন্তু এই পরীক্ষার কথাটা যখন শাস্তে বলা রয়েছে এটা তো গেঁজাখুড়ি কথা নয় অন্তত ওখানে থাকলে তো সেই লোকটা কি আদৌ সদগুরু কি না কি চিটিংবাস সে কি কামিনী কাঞ্চনের এটা তো দেখতে পাবে বোঝা গেল যদি সদগুরু হয় তাকে নয় চিনতে পারবে না কিন্তু তারটা একটা অনুভব বুঝতে পারবে যে সর্বক্ষণ ভজনে এই জন্য বলেছি এই জন্য শাস্তে কথাগুলো মিথ্যে অনেকে বলে গুরু গুরু শিষ্যের পরীক্ষার কথা কি করে পরীক্ষা করবে শিষ্য গুরুকে পরীক্ষা করতে পারে বলতে পারে কিন্তু হ্যাঁ যদি দেখা যায় গুরুর গুরুত্ব নাই এমন হতে পারো তুমি এসে পড়েছো এক জায়গায় সেখানে দেখে যার পাল্লায় পড়েছো সে আত গুরুত্ব নাই তা অন্তত সেখানে এক বছর তো দূরে কথা দু চার দশ দিন থাকলে তো চরিত্র সব ধর ধরে বলবে তুমি এখানে আমার কাজ হবে না তাই কি না অন্তত যে প্রাক মুখে প্রাক মানে আগে যে একটু সঙ্গ হয়েছে তো কিছু বুঝবে লক্ষণগুলো তো সদগুরু হলে তাকে মাপা জানে তো কথা ঠিক কিন্তু অন্তত লক্ষণ দিয়ে কিছুটা বুঝতে পারবে এই চিঠার এই বিষয়ের পিছনে দৌড়াচ্ছি এ কামিনী কাঞ্চন কিছু তো বুঝবে তখন তো কেটে পড়বে যেমন আমাদের কে শিলভক্তি বিলাস তীর্থ গোসিমা এ এমন একটা পাল্লায় পড়েছিলেন মানে কল্পনা করা যান নবদ্বীপে এসে একটা এমন একটা জাত গোসায় পাল্লায় পরেছিলেন সে মানে কল্পনা করা যায় না তার বাড়িতে এসছেন সে খেতে দিয়েছে পাতে দেখছেন মাছ বৃষ্ সব্যনাচ তখন সে কি করছেন দৌড়াতে দৌড়াতে পালিয়ে একেবারে গিয়ে ওপারে চলে গেছে অনেক ঘটনা সে ছাত্রদের বিমলা আছে ওখানে দিয়ে দেওয়া হয়েছে তো এরকম আমরা রাত্রিবেলা দেখছেন স্বপ্নেতে যে গুরু যাকে গুরুরূপে এসছে এই যেটা জাতগোসাই। গোসাই যে তার স্ত্রীটা বাঘিনী আর হচ্ছে বাঘ রাত্রিবেলা স্বপ্ন দেখছে দুজনে দুই খেতে আসছে ওকে উ বাপরে বলে লাপিয়ে উঠেছে পরের দিন সকালবেলা দৌড় পৌপাতের কাছে উপরে চলে গেছেন একদম এরকমভাবে যার কপাল ভালো সে বেঁচে যায় আর যা কপাল ভালো গুরু গুরুশিষ্যের পরীক্ষার কথা এটা মিথ্যা নয় এটা স্বাস্থ্যে প্রমাণিত আছে ক এটা করার কথা হরিভক্তি বিলাসেও বলা রয়েছে হ্যাঁ সদ্গুরুকে চেনা যায় না তাহলে এই ঠকগুরু যদি হয় তা তো চিনতে পারবে তাহলে তা না পারার লক্ষ্য করবে যাই হোক এখন বলছেন ভগবান ভগত যাত্রা শস্ত্র শস্ত্র এ সর্ব সর্বদেহী নাম ভগবান আপনাদের যে যাত্রা হয় আপনাদের আপনাদের মহৎ বিচলনাম নিনাম গৃহীনাম দীন চেতসাম নিশ্চয় সায় কল্পতে কচিত নান্যথা হ্যাঁ নিঃশ্রয় সায় নাথা কল্পতে কচিত নিশ্চিত পরিমাণ সাধুগুরু বৈষ্ণবের যে এক জায়গা থেকে আরেক জায়গায় যান সেখানে নিশ্চিত পরিমাণে হান্ড্রেড পার্সেন্ট এর কোনো সন্দেহ নেই এর মধ্যে যেন মঙ্গলের আছে তারা এমনি যান না সেই জন্য ভগবান ভগত যাত্রা এই নাম কিপন আনাম যথা পিত্রর উত্তম শ্লোকপাত মানাম যেমন পিতা মাতার সঙ্গে পুত্রে দর্শন হয় তখন কি মঙ্গলের জন্যই তো হয় তখন কী জন্য বললেন যেমন পিতা মাতার আগমন সন্তানের সন্তানের জন্য হয় সেই জন্য ভক্ত মহৎ ব্যক্তিগণের আগমন প্রাণীমাত্রেরই মঙ্গল প্রাণীমাত্রেরই মঙ্গল এক ভগবত ভক্ত যেখানে যান সেখানে বেড়াল কুকুর সেখানে যদি কোনো পোকামাকড় থাকেন তাদেরও মঙ্গল হবে जे अप्रकृत कथा कीर्तन है से शब्द तरंग तरह स्पर्श करबें बहुपा सब जानी सूक्ष्म विचार तेईन तार धीरे धीरे बोलना की भवसंसार पार हो कृष्ण पिता बसुदेवजी प्रश्न करथा विचित्र वैश्व भवद्भिर विश्वत भया मुच्ये मुह्य मुच्ये मुच्ये मही अंजसई वाध्या तथा नह स्वाधी नुब्रत कि बोलच यथा विचित्रो व्यसना भयाद मुच्ये मही अंजसई वाध्या तथा न स्वाधी सुब्रत हे सुब्रत আমাদের একটা রাস্তা বলুন যাতে এই বিচিত্র এই জগতের যে বিচিত্র যে বিষয় আছে বিভিন্ন জায়গা থেকে ভয়ের টাকা পয়সা ধন দৌলস্তি কামিনী সব দিক থেকে দেখবেন সব ভয় আসছে বিচিত্র বেসনাদ ভবত ভীর বিশ্বত ভয়া চারিদিক থেকে যেন ভয় আক্রমণ করছে একটা বিষয় লোকের দেখবেন শুয়েও শান্তি নেই সুয়ে শান্তি আছে ঘুমিয়ে থাকবে সেখানে আতঙ্কে উঠে পড়বে আমার সব কি হবে शो शो ना, ना। ये समस्त टाका पैसा नष्ट हो जाए पावना दिलना मेरे दिल से बोल प्रश्न करद जी महाराज सुंदर भाई बोल देखु आपनी जे प्रश्न करत् भगवतान जत्पृ्छे भगवतान धर्मास्थान विश्व भावना बोल नारदी बोल से नारद व সম্যগ এ তৎ ব্যবসিতম ভবতা সত্য সৎপ্রিচ্ছা সে ভাগতান এই যে আপনি তুমি যে প্রশ্ন করেছো মনস্ত করেছো। তা অতি উত্তম তুমি ভাগবত ধর্মের কথাই জিজ্ঞাসা করেছো এই প্রশ্ন মানে ভাগবত ধর্মের কথা তা বিশ্ব শোধক আর তা সমস্ত বিশ্বকে পবিত্র করতে পার ভগবানের বাস্তব কথা যদি হয় কোনো ধান্দার জন্য যদি কথা না হয় সেই কথার দ্বারা একমাত্র বৈষ্ণব অপরাধী ছাড়া বাকি সবার মঙ্গল হবেই হবে একমাত্র বৈষ্ণব অপরাধীর যিনি চরণে অপরাধ করেছেন বৈষ্ণবচরণে তার মঙ্গল তার মঙ্গল হওয়া অসম্ভব হয়ে যাবে কিন্তু যে কোনো প্রাণী থাকবে তার কানে যদি এই শব্দ যাবে তার মঙ্গল হবেই হবে এই ভুল নেই সেই জন্য নারদি মহারাজ এটা অপূর্ব একটা বলেছেন এটা চিরকাল মনে রাখা দরকার से आगे बोले स्रुतो अनुपटित ध्यातो आदृतो वनुमोदित शो पुनाति सधर्मो देव विश्वद्रोहिओपी तालो की बोल सुतुपटित ध्या आदृत वनुमोदित शो पुना सधर्म देव विश्वद्रोही বিশ্বকে দ্রোহ করলেও তা মঙ্গল হয়ে যাবে তার শ্রুত খালি কানে শুনল অনুপঠিত ধ্যাত হাই ওখানে ভাগবত কথা হোক হোক হলে ভালো ভালো আদৃত খালি আদর করেছে ব্যাস শ্রুত অনুপঠিত ধ্যাত আদৃত বা অনুমোদিত আদৃত মানে আদর করে যেখানে ভাগবত কথা হয় অনুমোদিত মানে ওখানে হোক হ্যাঁ ভাগবত কথা হোক এটা অনুমোদিত আদৃত মানে আহ ভাগত কথা হবে কত আনন্দ আমরা সুযোগ পাব্যার এই যে আদৃত অনুমোদিত বলছেন দেরি লাগবে না সদ্য ইনস্ট্যান্ট কি করবে সদ্য পুনা সদ্ধর্ম দেব বিশ্বদ্রোহ অপিহি দেবতাদের সঙ্গে আর সমস্ত বিশ্বের সঙ্গে বলছেন দেবদ্রোহী ও বিশ্বদ্রোহী কণ কেউ সদ্য পবিত্রকার ইনস্ট্যান্ট পবিত্র করে দেবে কিন্তু যদি গুরু বৈষ্ণবের বিরোধিতা করে থাকে অভিসাব পেয়ে থাকে তাহলে তারা কিন্তু তাহলে কিন্তু মুশকিল আছে তাহলে সেই যেখান থেকে কাঁটা বিদেছে সেটা আগে বার করতে হবে নালে এই জন্মজন্ম চললো এদের ছাড়বে আবার একটা মানুষ চলবে কারণ কনজনে দিতে যাবে ঠিক নেই ওই জন্য অপরাধ থেকে বেরোতে আগে হবে অপরাধ থেকে মুক্তি না পাওয়া পর্যন্ত যদি বৈষ্ণব অপরাধ হয়ে থাকে তাহলে কোনো রাস্তা খোলা থাকবে না তখন কিন্তু বিপদ হবে এইখানে যখন এই যে প্রশ্ন করেছেন তখন নারদি এবার বলছেন তুমি যে আপনি তুমি যে প্রশ্ন করেছ তয়া পরমকল্যাণ হুণ্য শ্রবণ কীর্তন হিত স্মারিত ভগবান অধ্য দেব নারায়ণ মম তয়া পরম কল্যাণ হ পুণ্য শ্রবণ কীর্তন অধ্য দেব নারায়ণ মম হাজকে প্রশ্নের ফলেতে আমার প্রভুর কথা মনে পড়ে গেল আজকে তুমি যে প্রশ্ন করলে আজকে তুমি যে প্রশ্ন করলে প্রশ্নের ফলেতে আমার প্রভুর কথা মনে পড়ে গেল। তুমি প্রভু স্মরণে এসে গেল আমার প্রভু চরণে স্মরণে এসে গেল। তার ভালোই হলো তাহলে আজকে তোমাকে একটা উদাহরণ একটা একটা কাহিনী বলছি যে প্রশ্ন তুমি করেছো এই প্রশ্নেরই উত্তর পাবে তুমি আমি একটা পুরানো ঘটনা বলছি অত্রাপি উদাহরণ তেম ইতিহাস আম পুরাতনম বলছে বলছেন আরশো ভানাঞ্চ আরে আর্য কি ভুল লেখা রয়েছে আচ্ছা আর্য ভানাঞ্চ সংবাদম বিদেহঞ্চ মহাত্মা নাহ বলছেন যে আমি আজকে পুরনো একটা কাহিনী বলবো ভগবত ধর্ম নির্ণয় প্রসঙ্গে মহাত্মা জনকের সঙ্গে বিদেহ রাজন ওই জনক রাজনয় বিদেহ রাজ সীতা দেবীর যে পিতা ও নয় বলছে জনকপুরিতে বসে জনকপুরিতে থাকেন তো রাজ্যে থাকো যে জনকপুরী পুরীটার নাম জনকপুরী যে জনকেশ বলছে মহাত্মা মহাত্মা জনকেশ সহিত ঋষভনন্দন নবযোগেন্দ্রগণের এইসব কথা হয়েছিল আমি সেই সব আলোচনা করব আর সায়মভুব নামক মনুর প্রিয়দ্রত আমি যে পুত্র ছিলেন তার পুত্র অগ্নিধ্র আমি সকালে বলেছি অগ্নিদ্রের পুত্র নাবী নাবির পুত্র ঋষভ আর ঋষভের পুত্রের মধ্যে এই যে নবযোগেন্দ্র নজন তারা বিশেষ এটা আর আলাদা তালে দেখা যাচ্ছে তালে ঋষভগণ ঋষিগণ বলেন মুখ্য ধর্ম বলবার জন্যই বাসুদেব অংশে তিনি অবতীর্ণ হন যে ঋষভদেব আর তার শতপুত্র হয় তারা সব বেদপারাক ছিলেন বে বেদ পারগও ছিলেন তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভরত হচ্ছে শ্রেষ্ঠ যা ভরতমণি ভরত রাজা ছিলেন যে জড় হলেন হ্যাঁ পরবর্তী সময় জড়ভরত হলেন প্রথমে মেগুর হরিণ জন্ম নিয়ে সমান নষ্ট হয়ে গেল এইরকমভাবে বহুকাল আর যাই হোক এগুলো আর বলা আলোচনার দরকার নেই ঋষভের নয় পুত্র নটা দ্বীপে ভাগ করেছে অবশিষ্ট তারা এই যে তারা কে কে कबीर हबीर अंतरिक्ष प्रबुद्ध पिप्लायन अविर्हत चमस्करन चमस्करन य समस्त भागवत तत्वविद्या कबीर हबीर अंतरिक्ष प्रबुद्ध पिप्लायन अविर्हत अथ द्रुमिल चमस करभायन भगवत रूपम विश्वम शतशतात्मकम आत्मनो अब्यातिरिक्व्याचरमहिम तर पृथ्वी के विचरण करते थकत स्थूल सूक्ष्म विश्व के आपनाहित अभिन्न हमें आगे अनेक आगे शुरूते भगवत कथा जगन प्रथम शुरू है समग्र विश्व के निजे मध्य दर्शन करते शेखा समग्र विश्व के निजे मध्य दर्शन करता समग्र विश्वर मध्य निजेक व्याप्त कर दर्शन करा যে কারণে সর্বভূত আত্মত্মাকে ভাব ভান তো কিন্তু যখন তার সঙ্গে তন্ময়তা প্রাপ্ত সুখদেব গোস্বামী সুখদেব গোস্বামীর কথা বলতে যদি এই বললো জঙ্গমেতমেত কৃত্যাম দৈপায় বিহ কা আজুহাব পুত্রে তন্ময়া তর বিধু তর্বত হৃদয় নিজেকে দর্শন করছেন তাই জন্যই তো বলছেন যে এই যে পাহাড় পর্বত গাছপালা আছেন তারা সুখদেবের হয়ে উত্তর দিচ্ছেন কাকে প্রশ্ন করছেন কাকে ব্যাসদেবকে পত্রেতে তনময়া তাইয়া পুত্রে তন্ময়া তর বিন হৃদয় মনিমান কি বলছেন এই কে বলছেন সমস্ত গাছপালা সেই যে পাথর এই পাহাড় সমস্ত যেন যে সুখদেব যে হা পুত্র হা এ পুত্র এস আর ওখান থেকে সমস্ত উত্তর দিচ্ছে কপুত্র কপুত্র কে কার কে কার তুমি কোথায় এসে কোথা থেকে এসছো কোথায় যাবে কেউ জানে আুত্রপুত্র করে মরছে তালে ক পুত্র ক পুত্র করে যেন মনে হচ্ছে যেন এরা সব উত্তর দিচ্ছে এরা সমস্ত এই সব প্রশ্নগুলো করেছিলেন এখন দ্বারকার বাসিগণের যে বিনাশের প্রসঙ্গ এটার কথা একটু বলে দিলে ভালো হয় ঠিক আছে এগো পরে বলব এখানে বলছেন এখানে বলছেন তাহলে কবির হবির কবির হবির অন্তরিক্ষ প্রবৃদ্ধ পিপ্লায়নাহা আবির্হত্র অথ দ্রুমিল চমৎকার ভায়না তাদের অবস্থাটাও এরকম সর্বভূত্মা যে ভগবান তাকে এমনভাবে ধারণ করেছেন স্থুল স্থূল সূক্ষ্ম সমস্ত বস্তু যেন মনে হচ্ছে ব্যপ্ত হয়ে রয়েছেন এরকম ব্যাপার সেটা ইহারা ওই নবযুগন দ স্থূল সুক্ষ বিশ্বকে আপনা থেকে অভিন্ন ভগবদরূপ বলিয়া প্রত্যক্ষ করতো পৃথিবী ওই জন্য কেউ কে শত্রু এ আমার শত্রু এ আমার মিত্র এরম ভেদ বুদ্ধি নাই গুরু বৈষ্ণবকে সমাজে শিক্ষা দেওয়ার জন্য তাদের বলতে হয় যেটা তুলসীদাসজি বলেছিলেন না সদ্গুরু মেলে ভেদ বা তামে জ্ঞান করে উপদেশ কয়লা কামলা ছোটে যা আঁ করে প্রবেশ তো এর মানে কি হল বা যে সদ্গুরু যখন পাওয়া যাবে সদগুরু শিষ্যকে বাঁচাবার জন্য এই এটা করবি না এটা তৎ এটা অতৎ এটা করলে ভক্তি নাশ হবে ওখানে যাবি না এটা করবি না এখন তোমার মনে হতে পারে গুরুদেব তো বলছে পরমংশ আবার এসব বলে কেন পরমাংশ তো বলে না কিন্তু পরমাংশ বলে কখন বলে পরমাংশ যখন করু করে ইচ্ছে করে আচার্যের রূপ ধারণ করে পরমাংশ যখন ইচ্ছে করে জগতে শিক্ষা দেওয়ার জন্য আচার্যের কাজ করছেন শিষ্য বানাচ্ছেন শিক্ষা তখন তাকে বলতেই হবে না এখানে শিষ্যকে শাসন করা শিষ্যকে মারা ছিল খরম পেটা সন্ত্রী লাঠি তো দূরের কথা খরম যে সন্ন্যাসী মার খেয়েছে আমাকে বলেছেন কত মার খরম দিয়ে কিন্তু আমাদের তো একটু শাসন করলেই ব্যাস ও ভালো না মহারাষ্ট্র বৈষ্ণবতা নাই বলে দেবে কত মার খেয়েছেন এরা সব কাজেই এরা যা কিছু করেন এদের সমস্ত ক্রিয়াক্রমের পেছনে জীবাত্মার মঙ্গলের অনুসন্ধান রয়েছে তাই জন্য সেটা হিংসা হয় না যে করা কথাই বলে ওটা হিংসা হবে না কেন ওর বলবার পেছনে কোনো বাজে নোংরা মতলব নাই এখানে সময়কে বাঁচাবার জন্য এই কথাটা বলছেন কি করে সত্য কথা এই জন্য সেখানে বলছে সদ্গুরু মিলে ভেদ বাতা আর ভেদ বাতাবে কী ভেদ বাতাবে ভেদ মানে এটা ভালো নয় এটা অতৎ এটা করলে তোর বন্ধন হবে এটা কর এটা ভালো হবে এই যে ভেদটা করে দেখিয়ে দিচ্ছে না চোখে আঙুল দিয়ে সেটা না দেখালে ফলে তাহলে আমি চিনতে পারবো না মুশকিল সেই জন্য কালকে সকালবেলা এটা আলোচনা করব পৌপাদকে পৌপাদ নিজের অভিজ্ঞতার কথা বলছেন ইচ্ছে করে আমাদের শিক্ষাবার জন্য তাহলে বলছেন সদ্গুরু মেলে ভেদভাব হবে আর জ্ঞানকারী উপদেশ জ্ঞান মানে আর সদ্গুরু যিনি হবে সদ্গুরুর ডেফিনেশন নিয়ে সেই সদগুরু যে বৈষ্ণব ভক্তিবন্দ ঠাকুর এগুলো বলেছেন যে সদগুরু সেই বৈষ্ণব যেই বৈষ্ণব সেই পরমাংশ যেই পরমাংশ সেই বৈষ্ণব এগুলো সব এক কথা বৈষ্ণব অত পরমাংশ না হতে পারে এমন হতে পারে ও বৈষ্ণব ধর্ম অনুশীলন করছে এখনো পুরোপুরি হয় না তার কথা তো বলছে না যে বৈষ্ণব আসনে বসে পড়েছে যার দ্বারা জগতের চরম মঙ্গল হবেই হবে যে নিজের মঙ্গল করতে পারেনি তার দ্বারা অপরে কি করে মঙ্গল যে নিজের মঙ্গল করতে পারেনি অপরে মঙ্গল করতে পারেনা ওই জন্য হয়ে গেছে সে অপরকে পার করতে পারবে একজন বদ্ধজীবের একজন বদ্ধজীবকে রূপে আমি যদি মেনে নিই তাহলে ক্রমে ক্রমে আমি দেখব আমারও বন্ধন দশা গাঢ় হচ্ছে এটার লক্ষণ যখনই একটা বদ্ধ ব্যক্তিকে রূপে আমি মেনে নিয়েছি তার ভজনা করেছি এবং গুরু প্রসনৈক ভাক্তা এই যে বলেছিল আমি গুরুদেবকে ভজন কিন্তু আমার গুরুদের দেখা গেল বদ্ধজীব তাকে ভজন করলে দেখা যাবে আমার বন্ধন দশা আরও বাড়ছে কিন্তু মুক্ত কূল মুক্তি যিনি বিষয় মুক্ত হয়ে গেছে তার কাছে যদি কেউ থাকে তাহলে তারও রুচি বলতে যাবে তা দেখবে তার ভাল লাগে না সংসারে কোনো কিছু শরীরের চাকচিক্য কোনো খাওয়া কিছুই ভালো লাগে না তার বৈরাগ্য দেখেই বোঝা যাবে সে এমন একজন মহাপুরুষের সঙ্গ করেছেন যার ফলে তার এই রুচি জন্মেছে অর্থাৎ বৈরাগ্য নামক যে রস বৈরাগ্য রাগ রসিক ভবভক্তিনিষ্ঠ বলেছিলেন কে বলেছিলেন গোকর্ণজী মহারাজ পিতাকে বলেছিলেন না গোকর্ণজি মহারাজ তার পিতা আত্মদেবকে বলেছিলেন বৈরাগ্য রাগ রসিক ভবভক্তিনিষ্ঠ আর পুত্র আদি এইসব শরীরে দেহ মাংস রোধি রে অভিমতিম ত্যেজতম জয়া সুতা দিছ মমতা এই কি তুমি ছেলে মেয়ে সব আকর্ষণ করছো তার জয়া সুতা দিছু সদা মমতা মমতা ত্যাগ কর ধর্ম ভজস্ব সততম তাই লোক ধর্ম বৈরাগ্য রাগর শিখ ভবভক্তি নিষ্ঠ বৈরাগ্য নামক যে রস যাকে স্পর্শ করেছে তার জগতের কামিনী কাঞ্চন তার কিছু করতে পারে অবশ্য যদি সেই বৈরাগ্যটা বিদ্যা হয় এই কথাটা মানে কেউ কিন্তু বুঝল না যার বৈরাগ্য নামক রস আস্বাদন হয়েছে তার জগতের কামিনী কাঞ্চন কোনো প্রতিষ্ঠা কিছু ভালো লাগবে না তার দুটোই সমান সে হাজার লোকের সঙ্গে হরি কথা বললেও যা আমার নিজনে হরি কৃষ্ণ একই মনে তো স্মৃতি আছে তার এখন এখানে প্রশ্ন হতে পারে বৈরাগ্য করে তো অনেকে মানে ওনারাকে চলে গেছে বৈরাগ্য করে ওনারাকে জানি শুষ্ক বৈরাগ্য করেছে ওই জন্যে এই কথাটা জবাব দিতে হলো বৈরাগ্য যখন বিদ্যা হয় তোমার যে বৈরাগ্যটা যদি রসময় বৈরাগ্য হয় সেটাকে নাম দেওয়া হয়েছে কি বিদ্যা আর মায়াবাদী যে বৈরাগ্য করছেন সেটাকে বললো অবিদ্যা বোঝা গেল কী বললাম কে বুদ্ধ বুঝতে পারলো বৈরাগ্য বিদ্যা নিজ ভিয শিক্ষার্থী কৃষ্ণ চৈতন্যপদে এখানে বেরিয়ে পড়লো বৈরাগ্যটা এখানে বিদ্যা এখানে যে বৈরাগ্যটা সার্বভট্টার্য বলছেন এটা বিদ্যা মহাপ্রভুর সব বৈরাগ্য প্রধান যাহা দেখি প্রসন্ন গৌর ভগবান এটা শুকনো বৈরাগ্য নয় এসবের নকল করতে পারবে না ভেতরে আনন্দে একবার আটখানা বাইরে পান্তা একটু একটুখানি নুন রুলে খাচ্ছে তার অমৃত হ্যাঁ সেই তো সব একসঙ্গে হবে সমস্ত খুদ তুষ্টি পুষ্টি খুদ্ নিবৃত সমস্ত কিছু হবে নিবৃত্তি হয়ে যাবে বলছেন এইজন্য বৈরাগ্যটা বিদ্যা হলে ভালো কিন্তু বৈরাগ্য যখন শুষ্ক বৈরাগ্য হয় যখন ভক্তির দ্বারা বৈরাগ্য হয়নি ভবভক্তিনিষ্ঠ যখন হয়নি যেটা বলছেন গোকর্ণজি তখন কিন্তু ওই বৈরাগ্যের দ্বারা মানুষের অধপতন হবে সেই বৈরাগের কোন দাম নেই ওই তোমার কম খাওয়া বেশি খাওয়া তোমার কম ঘুমানো বেশি ঘুমানো ভালো কাপড় পরা কম কাপড় পরা এগুলো কোনোটার দ্বারাই তোমার কিছু হবে না এইসব দ্বারা তোমার ভগবানকে প্রাপ্ত ন নির্বিণ্ন নাতিস ভক্তিযোগ অস্ব সিদ্ধির যদি তোমার কোনো বিষয়ে ঘৃণা না থাকে কিনা থাকলে দুর্বলতা আছে তোমার আর তোমার আকর্ষণ থাকলে সেটাও খারাপ তা নির্বিন্ন নাতিস আমার না তো আকর্ষণ আছে না কিছু এরকম অবস্থাটা সবার হয় কি ঠিক ঠিক এরকম অবস্থাটা দরকার ন নির্বিন্ন কোনো বিষয়ের প্রতি ঘৃণাও নেই হ্যাঁ বিষয় ফ্যাল ফ্যাল সেখানে হবে না সেখানে বলছেন কৃষ্ণ সেবায় যা হয় অনুকূল বিষয় বলিয়া তা ত্যাগি হয় ভুল কৃষ্ণ সেবায় অনুকূল কিন্তু বৈরাগ্য যুক্ত বৈরাগ্যের নাম করে দোর ভোগ চালাও আর বদ্ধজি প্রচুর পরিমাণে অর্থ সঞ্চয় করলো সব বন্ধনের কারণ সব এরকম হাত করা পরে নিয়ে যাবে মৃত্যুর পর সেই অর্থ যদি তোমার সেবায় না লাগে আমি ভাগবত সামনে নিয়ে বলছি তার জমদুয়ার একদম খুব ক্ষতি একবার হাত বন্ধ বৃন্দাবনে একটা সব প্রমাণ দেওয়া আছে জগন্নাথ দাস বাবাজের জীবনে বিহারী কি করেছেন রাত্রিবেলা একাদশ দিনে পরিক্রমা করতে পেরেছেন পরিক্রমা করতে গিয়ে সেই যে তোমার গৌরে যে গৌর যেখানে বসেন বট যে বটবৃক্ষ ওইসব ছাড়িয়ে একটা কুয়া আছে দেখবে সে কুয়াটা হ্যাঁ সেইখানে দেখছেন সেখানে বিরাট আনন্দ উৎসব চলছে জলসা মানে কীর্তন খোল জলসাটাও কথাটা ঠিক হলো না কীর্তন মানে আনন্দ জলসা কেন বললেন সেটা পরে হবে কেন এটা মিথ্যে ওই জলসা বললাম হ্যাঁ এখন যখন দিয়ে কোন কারণ আছে আসল কীর্তন নয় ওখানে ওসব দেখে আর বিহারিকে বিহারিকে যাওয়ার সময় বললো প্রসাদ নিয়ে যান বিহারি ওর যা যদি একাদশী তো প্রসাদ দিয়ে দিন আমি নিয়ে যাব প্রসাদ নিয়ে গিয়ে সমস্ত কিছু করে এই জগন্নাথ দাস বাবার বলছে বাবাজি মহারাজ রাত্রিবেলা নাম করছেন সারারা সকালে বিহারি প্রসাদ থেকে একটা কোণে রেখেছে সকালবেলা উঠে বাবাজি মহারাজকে পালন করে বল প্রসাদ পাওয়া গেছে এক দল সাধু সব উৎসব করছে পরের দিন জগন্নাথ দাস বাবাজি মহারাজকে জগন্নাথ বাবাজি মহারাজকে বিহারি বলছেন বাবাজি মহারাজ আজকে আমি রাত্রিবেলা এই পঞ্চকশি করতে গিয়ে নাম করতে করতে পাখানে পঞ্চকোষিত বিশাল সাধু বিশাল সাধু সমস্ত কীর্তন করছে উৎসব কত আলোস হাজার চলছে বাবাজি মনে বলছে ওটা নয় ওটা কিচ্ছু নয় ওসব ভূতপেত ওরা হ্যাঁ ভূতপে বলো প্রসাদ দিয়েছে ওরা বলো প্রসাদ দেখ খুলে দেখে রক্ত মাংস পুঁচ কিচ্ছু নয় বিহারিকে বাবাজি মহারবুদ্ধি ওরা কেউ নয় বলে তা বাবাজি মহারবোধী কীর্তন করছে ওরা করছে ওটা করছে ওটা লোককে দেখাচ্ছে ওরা আসলে ওরা সব দেবস্ব হরণ করেছে ভগবানের অর্থ করি গয়না গাঠি বিভিন্ন এখন হরি নাম করে ওই পেজজনই লাভ করে রয়েছে আর অন্য কোন কোনো সাধু যদি কোনো মতে তাকে বাঁচাতে পারে পরে তো পরে দেখা যাবে এখন ওরম্বাই থাকবে জমের অধিকার নেই নাম করেছিল বেশ নিয়েছে হরিনাম যেমন ভক্তি মনোদ ঠাকুর কুলিঙ্গামের দিকে গিয়ে সেখানে রাত হয়ে গেছে রাত্রিবেলা ভক্তিমিনোদ ঠাকুর বলছেন কোথায় থাকব একজন পানোলা না কে ছিল সে বললো এইখানে থাকুন আর কোথায় যাবেন অনেক দূরগাম এখানে থাকুন এইখানে থাকলে ভালো হ্যাঁ বলে একটা বাড়ি দেখিয়ে দিয়েছেন ভাঙা বাড়ি উনি ঝাঁটফাট দিয়ে পরিষ্কার করলো আগে মন্দির ছিল একটা সাধু থাকতো পর তা তো ভালোই তাহলে থাকি পরিষ্কার করবো রাত্রিবেলা বল তো করবো আর কি হরিনাম করছেন রাত্রিবেলা সে বদমাইশি কি করছে সেই যে সাধু ছিল সে বিরাট সে পেতাত্তা হয়ে বিরাট অত্যাচার করছে ভক্তিমূর ঠাকুরকে আর ভক্তিম ঠাকুর কিছু করতে পারে ভক্তিম ঠাকুর তখন করুণা করে তাকে শুদ্ধ নাম শুনিয়ে তারপর তাকে রক্ষা করেন শুদ্ধ নাম শুনে ইদানিংকালে এই দু চার পাঁচ বছর আগে একটা ঘটনা ঘটেছে জম্বুর একটা ছেলে মধুসূদন বলে তে ও পরম পূজা ভক্তিবলভ তিত্তকশী মায় শিষ্য তো সে শুদ্ধ হরিনাম তো করতে পারে না নাম করে আর কি তো এরকমভাবে এক পেতার তাকে ওই রাত ধোর দেখে সেই পেতার্তা যখন যায় তখন বলে যাচ্ছে আমি যাচ্ছি আমি যাচ্ছি আমি নাম কীর্তন শুনলাম হয়ে চলে গেল এইভাবে হয়েছে তারা প্রত্যক্ষ ঘটনা আমাকে বললেন হ্যাঁ ওই মধুসূন মধুসূন প্রচণ্ড ভালোবাসে আমাকে সম্ভব আমাকে সারা কিছু চেনেন না তো এরকম ধরনের অবস্থা তো বাস্তবিক পক্ষে ভক্তি ঠাকুর তাকে উদ্ধার করলেন এবং কেন হয়েছে বলে ওই রকম দেবস্ব সম্পত্তি ভগবানের যে ভগবানের যে সংগৃহীত অর্থ সেটা কোনো রকমভাবে কোনো ফ্যামিলি যেন ব্যবহার না করে এ কথা কিন্তু বারবার বলছি আমি কোনো ফ্যামিলির লোক যেন সেটা আগুনের থেকেও বেশি যেটা কিকলাসের কাহিনী বলতে গিয়ে বলল যে নিগরাজের কাহিনী দিয়ে কৃষ্ণ প্রমাণ করলেন যে ব্রাহ্মণ বৈষ্ণবের ভগবানের উদ্দেশ্যে যে বিস্তুটা সেটা আগুনের মতো সেটা কোনো গৃহস্থ ব্যক্তি হজম করতে পারবে না কোনো গৃহস্থ ব্যক্তি হজম করা সম্ভব না খুব বিপদ গৃহস্থ ব্যক্তি আর যদি করেন কোনো ত্যাগই ব্রহ্মচারী সন্ধ্যে পারবে না সেই উভয় কলকে উভয় কুলকে বিনাশ করবেন সর্বনাশ হয়ে যায় বরং যে উল্টো করতে হবে পূর্বাশ্রমে যদি কিছু থাকে সেগুলো টেনে আনতে হবে এই দে সেবাতে উল্টে ওরা গরিব হোক একবেলা গিয়ে থাকুক তাও ভালো এই দেওয়া হবে তবে ভগবানের সেবা লাগতে কিন্তু উল্টো যদি এখান থেকে যায় ব্যাস ও আর বংশ শেষ কিছু করতে পারবে না ও আর সমাধান নেই এই জন্য এই কথাগুলো জেনে রাখতে হবে ভগবত উদ্দেশ্যে সংগৃহীত অর্থ পরিপূর্ণ রূপে ভগবত সেবাতেই লাগাতে হবে এছাড়াও অন্য কোনো কাজে লাগানো যাবে না লাগালে বিপদ এ প্রমাণ ভাগতে দিয়েছে অন্যান্য অন্য শাস্ত্রেও আছে তাহলে এখানে আমরা দেখলাম এই যে কবি হবির অন্তরূক্ষ যাদের এরকম বর্ণনা করা হলো যারা স্থূলসূক্ষ সুক্ষই বিশ্বকে আপনা থেকে অভিন্ন জেনে ভগবতরূপ বলে প্রত্যক্ষ করত পৃথিবী পর্যটন করতেন তাদের শত্রুও নেই মৃত্যুও নেই সমস্ত জগৎ তাদের বন্ধু তাইতো বিশ্ববান্ধব বৈষ্ণবকে বলা হয় বিশ্ববান্ধব তবুও ওই বৈষ্ণবকেও বলে শত্রু বলে না সেটা বামুন গোস্বাম বলতেন আগে আমি বলতাম বোবার শত্রু এখন বলে বোবারও শত্রু আছে লাস্টে যাওয়ার আগে বলেছিলেন আগে অনেক আগে বলে আগে বলতাম আমার মনে হচ্ছে বোবার কোনো শত্রু নাই এখন থেকে বোবারও শত্রু আছে সত্যিই তাই এটা আমিও দেখেছি হাড়ে হাড়ে অনুভব করেছি তথাপি আমি কাউকে শত্রু মনে করি না ক্ষতি করলো করলো একটু গালাগাল দিতে হয় দিতে হয় কেন নাহলে শিক্ষাটা হবে না বলতে হয় ওই জন্য বলি কিন্তু ভেতরে তারপরে আক্রোশ নাই जाने तदा निमेरम उपमृया मानम ऋषिभिर रजनाभे महात्मा की नवजगन्द अब्याहत गति आसक्तिशून्य देव सिद्ध गंधर्व्य श्राध जक्षरक्षस्त লোকে ঘুরতে থাকেন তার যদিচ্ছা কম বিজন করতে একদিন যদিচ্ছা কমে যদৃচ্ছা কমে এই ভারতবর্ষের ঋষিগণ কর্তৃক অনুষ্ঠিয়মান মহাত্মা নিমি রাজের যজ্ঞস্থলে হয় নিমাকে বিধি বিদেহ বলা হয় কেন আমি আগে বলেছিলাম নিমের দেহ ছেড়ে হয়েছিল তার তো দেহ দেহ হয়েছে নিমিকে বিদেহ বলার পরে দেখবেন নিমি ওইযো মুনি বৈশিষ্ট্যের সঙ্গে সাফা সাপি হলো না বৈশিষ্ট্য বলে তোমারও য তোমার শরীর পতন হোক আর বশিষ্ট বৈশিষ্ট্য নিমি বলেছিল আমি যোগ্য করব আপনি যদি যজ্ঞটা করেন তো বললো দেবরাজের যোগ্য আছে ওটা করে এসে তোমারটা করবো তো নিমি চিন্তা করলো শরীরের কোনো ঠিক নেই কখন মরে যাবো আগেই যোগ্য করি অন্ন ব্রাহ্মণ বৈশিকে দিয়ে করিছেন এতে কি হলো বশিষ্ঠের সে অভিশাপ করলো বলে আপনি তত্তজ্ঞ ব্যক্তি আপনি অকারণে অভিসাব দিলেন আমি অন্যায়টা কি করেছি শরীরের কোনো ঠিক নেই এই জন্য আমি করতে বাধ্য হয়েছি তো বলল তো তোর দেহ পতন হয়ে যাবে তো আপনারও দেহ পতন হয়ে যা দুজনের দেহ বৈশিষ্ট্য দেহ পতন হল হয়ে আবার সেই জন্মালো বৈশিষ্ট্য আবার জন্মালো পরে দেহ ছেড়ে আবার জন্মালো আর এও তখন দেহ ছেড়ে দিল ঋষিরা সেই টেলেভিজে দেখেছিল শরীর ঋষি মিনি বলল আমি আর দেহ ধারণ করবার আমার কোনো ইচ্ছা নাই এক কাজ করো তুমি সবার পলকের চোখের যে পলক নিমেশ নিমেশ পরে ওর মধ্যে থাকবে তারা এখানে পৌঁছালো সূর্যের মতো তা ন দৃষ্টা সূর্য সূর্য সংখ্যাশন মহাভাগবত নিপ যজমান অগ্নেয় বিপ্রাহা সর্ব এব তারা যখন এই অগ্নিতে সোহা সোহা সব করছেন ঋতিকগণ অবলম্ব যজমান ও অগ্নি যজ্ঞ যজ্ঞ অগ্নি ও ঋত্বিক ব্রাহ্মণ সকলেই সেই সব ক্রিয়াকর্ম থেকে উঠে দাঁড়ালেন তাড়াতাড়ি করে কেন সূর্যের মতো তেজস্বী কে যেন আসছে সব সূর্যের মতো তেজস্বী সব মনিগণ মহাভাগবত মুনিগণকে অবলম্ব করে যজমান সব নিমি সব আর যজ্ঞের যারা হবনগু সব মুনি সব ঋত্বিক ব্রাহ্মণ সকলে গত করছেন তারা আসনে যখন উপবেশন করলে স্বাগতম বলে তাদের পূজা অর্চনা করে আনন্দের মধ্যে উপবেশন করানো হল বিদেহরাজ নারায়ণপরায়ণ তাগের নিকট গিয়ে প্রীতি সহকারে যথাযথ পূজা করলেন কেন তিনি নারায়ণপারায়ণ পরম প্রীতি অতএবিনম্রভাবে রাজা সেই সকল সিয় তেজস তেজ জলমান ব্রহ্মপুত্র সদৃশ্য নবযগন্ধকে জিজ্ঞাসা করেন বিদেহরাজ বলেন। आश्चर्य बेपार आजे सौभाग्य श्री विधेवराज उच मन्ने भागवत साक्षात् मदुद्देशुर भूतानी लोकान पावनए चरती विष्णुर जे पार्श जगत के पावन करम पवित्र करा करना मन्ने भागवत সাক্ষাৎ পার্শ্বদানব মধুর দৃশ্য আপনাদের তো মনে হচ্ছে ভগবানের অনুসর আপনারা আর বিশ্বুর ভূতানি বিশ্বুর ভূতানি লোকানিহিৎ আপনারা এই জগৎকে মঙ্গল করবার জন্যই বিচরণ করছেন আপনারা আপনাদের দুর্লভ মানুষ দেহ দেহী নাম ক্ষণহঙ্গ রহ তথাপি দুর্লভম মাননি বৈকুণ্ঠ প্রিয় দর্শনম এই যে আমাদের ह पा जाए ना चुराशी लक्ष जन भ्रमण करते करते कदापि कान चुरी लक्ष जन भ्रमण करते करते जलजा नवलक्षाणी सावरा विश लक्ष विंशती और क्रिमय रुद्रशंकरा पक्षी नाम दशलक्ष नाम আর পশব চতুর্শ লক্ষ আনি পশবাহ আর চতুর্ণবাহ তাহলে এই সমস্তগুলো যদি যোগ করে অ্যাড করলে পরে দেখতে পারে চুরাশি লক্ষ হচ্ছে এই সমস্ত ভ্রমণ পদ্মপুরাণের শুরু এই সমস্ত ভ্রমণ করতে করতে কদাপি কখনোই মানুষ মনুষ্যজনী লাভ করত আবার মনুষ্যজনী লাভ করলেও সেখানে ভাগ জন্য তার মধ্যে স্থাবর জঙ্গল বিভেদ তার মধ্যে সমস্ত আছে সেগুলো তার মধ্যে বেদমুখে মানে বেদ কর্ম করে এই সব ধর্মে ফিল্ট্রেশন চেক আপ করতে করতে তারপর দেখা যায় একবারে কৃষ্ণকে ভজন করে একবারে কত অল্প লোক হ্যাঁ কদাপি অল্প কয়েকজন সারা পৃথিবীতে যে আমরা দেখছি কত কৃষ্ণ ভজন করছে হই হই হচ্ছে কাজ করা বাস্তব হচ্ছে না হচ্ছে এটাও ভালো এটাও ভালো খারাপ কি এটা হচ্ছে মামা কানা মামা নাই নেই তো কানা মামা আচ্ছা ঠিক তো আচ্ছা কিন্তু বাস্তবিক যে হরিভজন যেটাকে বলে যেটাকে তিনটে কথা তোমাদের মনে রাখতে হবে তিনটে তিনটে ফর্মুলা একটা হচ্ছে কৃষ্ণের জন্য কৃষ্ণের হয়ে কৃষ্ণ সেবা করা এই তিনটে মানতে পারবে কেউ কৃষ্ণের জন্য কৃষ্ণের হয়ে কৃষ্ণের সেবা তিনটে যদি পালন করতে হয়ে যাও কিন্তু কেউ পারবে না মুশকিল মুখে বলা যায় পালন করা যায় না দুর্লভ মানুষ দেহি নাম খানো ক্ষণভঙ্গুরা হ্যাঁ আমাদের কীর্তন তো কমল জল দল জীবন টলমা কাইছে না তর হয় এবে কিন্তু বলা সো যাহা অনুভব করতে পারেন মহাজনগঞ্জ যা বলেন কাঁদতে কাঁদতে বলে। নরতম ঠাকুর এক একটা কীর্তন লিখেছেন অঝরে চোখের জল ফেলেছেন কত চোখের জল ফেলে তবে একটা লাইন কীর্তনের লাইন লিখেছেন আপনারা যদি সেগুলো প্রত্যক্ষ দেখতেন তাহলে বিশ্বাস হতো বলে এসব হয় নাকি নরত্তম ঠাকুর যখন নরতম ঠাকুর যখন ওই যে রামচন্দ্রকবিরা চলে গেলেন জগৎ থেকে তখন কি অবস্থা করছিলেন রজে দেখতেন তাহলে পাগল হয়ে পাশানে মাথাকে ঠেকছে রক্ত বেরোচ্ছে এখান থেকে পাশানে কুটিব মাথা অনলে পশিব নৌরাঙ্গ গুণে নিদি কোথায় গেলে পাব গৌরাঙ্গ বির গৌরাঙ্গ বিরহতে পাগল হয়ে গেছেন নরোত্তম পুরীর দিকে ছুটছে নীলা চলে রাস্তা রাস্তায় খবর পড়েন গৌরাঙ অন্ত পাগল গৌরাঙ্গ অন্তর্ধান করেছে কিরকম অবস্থা ঠাকুর যখন মণিপুরীতে এখন গুরুদেবের আদেশ মণিপুরেতে পুরো পূর্ব দিকে নরোত্তম ঠাকুরের আদেশ আর উৎকল আদি যে দেশ এখানে কারাদেশ শ্যামানন্দ প্রভুর আর রাঢ় দেশ যেটাকে বলে বাঁকুড়া আদি সব জায়গায় যে বঙ্গদেশের রাঢ় অঞ্চল সেখানে কার শ্রীনিবাসপুর বাকুরা ধন্যই ধন্য করেছেন আমি গেছি যেখানে যেখানে যেখানে মন্ত্র দিয়েছেন বিরামী রাজাকে সেই সব জায়গা আমি দেখি আনন্দে আপনি আশ্চর্য সে তো অনেক কথা এখন আমার প্রশ্ন হলো যে ভক্তিরাজ্যের আচার্য মানের কত ক্ষমতা হতে লাগে পৌপাদের কত ক্ষমতা ছিল তাই তিনি জগতে এরকম প্রভাব বিস্তার করতে পারেন কতটা পাওয়ার চাই কৃষ্ণ শক্তি বিনা নহে ভক্তি প্রবর্তন যার মধ্যে কৃষ্ণ শক্তি আসেনি তাকে দিয়ে ভক্তি প্রবর্তন তুমি সর্বনাশ হবে তারও হবে ভক্তি প্রবর্তন হয় না ভক্তি প্রচার শাস্তেতে পরিষ্কার বলা রয়েছে কৃষ্ণ শক্তি বিনা নয় ভক্তি প্রবর্তন চৈতন্য মাপু যখন এক একজনকে বলছে এ যাও আমার আজ্ঞায় গুরু হয় তখন কৃষ্ণ শক্তি সঞ্চার করছে তখন চৈতন্য মাপু এক একজনকে শক্তি সঞ্চার করে পাঠাচ্ছে দক্ষিণ ভারতে যাওয়ার সময় বলছেন সেই ব্যক্তি গিয়ে গ্রামের হাজার হাজার লোককে ভক্ত করে দিচ্ছে কেন ওখানে বিশেষ শক্তি সঞ্চার করেছে যদি আমি গুরুপা পদ্মে থেকে শক্তি সঞ্চার না পাই তাহলে আমার পক্ষে কোনো আমার বাবারও ক্ষমতা নেই কিছু করতে পারে एकम्र गुरु जदि हृदय बसे प्रेरणा दिए योलान तबना जार आई एकमचन तरह अभिमान नहीं नाले से पाठोक, पाठोक आगे। पाठोक, पाठोक आगे। ना से भगवत पाठक हो जाएगा पाठ कर ठक पाठकर ठकाय एरम हो जाए लाभ होना कृष्णशक्ति बीना भक्ति प्रवर्तन तरह प्रत्यक्ष लक्षण जीवगोबर आदेशे नर तम ठाकुर कथाय मणिपुर प्रदेश में आज के जो भक्त प्लावन देखा जा সব নর্তম নরোত্তম ঠাকুরের জন্য নরোত্তম ঠাকুর বাংলা ভাষায় কীর্তন করছেন কিছু বোঝে না মণিপুরা মণিপুর সুম সাা মণিপুর ওখানে নরোত্তম ঠাকুর এক জায়গায় বসে মন্দিরে খালি কর্তাল ঠুকে কীর্তন করছেন আর অঝরে কাঁদছেন কোথা থেকে হাজার হাজার লোক এসে বলছে সব ভিড় তারা কিছু ভাষা বুঝতে পারছে না নরোত্তম ঠাকুর বাংলায় কীর্তন করছে এরম এরমবার কীর্তন করছেন আর কাঁদছেন আর চারিদিকে লোক সব ওরাও কাঁচে ওরা কিছু বুঝছে না ওরাও কাঁচে সবার ভক্তি হয়ে গেল এইজন্য আমরা অনেকে প্রতিভার বড়াই করি অনেক ভাষা জানে তার বড়াই করি কিন্তু ভক্তি কি জিনিস সেটা আমরা বুঝি না একদা প্রভুপাত ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাত দক্ষিণ ভারতের কোনো একটা জায়গায় সমানে বাংলাতে হরিকথা বলছেন সমানে অনর্গল দু ঘন্টা বলার পরেতে এবার যারা ছিলেন গুরুবর্গ তারা বলছেন প্রভুপাদ এখানে তো কেউ বাংলা বোঝে না এখানে আপনি বাংলায় হরি কথা বললেন কি ভাব এসছে প্রভুপাদের কেউ জানে না যখন এভাবে বলছেন প্রভুপাদ এখানে তো কেউ বাংলা বোঝে না আপনি বাংলায় হরি কথা বললেন এখানে প্রভুপাদ বাংলা তো এখানে কেউ বোঝে না বিনম্রভাবে আমি না বাংলা বলেছি আমি না হিন্দি বলেছি না আমি ইংরাজি বলেছি আমি কথা বলেছি যারা শুনেছে সবার মঙ্গল হয়েছে আমি আশ্চর্য হয়ে যাই সেই একই কথা আমার গুরুপাদ পদ্ম বলতেন বাবা যাও হরিকতা বল। আর সেখানে সাহেবগুলো বসে থাকলে সাহেবগুলো বসে তাদেরকে আলাদা কথা বলতে হয় তার তো বাংলা বুঝবে না কিন্তু গুরুপাত পদ্ম বলতেন যদি বাস্তব হরিকতা হয় বাবা তাহলে ওই সাহেবগুলো না বুঝলে ওরা বসুক এই যে এখানে বসে রয়েছে আপনার থেকে এর অনুভব বেশি একবার বড়াই করবো না এগিয়ে যদি জিজ্ঞাসা করার যদি বোঝেন আমি যা বলছি তা আর্ধেকে বুঝতে পারছে না যে তার অনুভব যা হবে সব বলে যাবে মারা এই বলেছে ভাষা কিন্তু ভালো বোঝে না অল্প অল্প বোঝে এটা কি করে হলো কি পা শব্দ ব্রহ্ম এমনই একটা বস্তু সেটাকে বাংলা কি সংস্কৃত এসব বিচার করবে না হ্যাঁ না সেটা বটে শব্দব্রহ্ম যেটাকে শব্দব্রহ্ম বলছো সেই শব্দব্রহ্মের স্বরূপটা বাইরের বিচার হতে জেরামই হোক সেই শব্দব্রহ্ম যার কানে যাবে তার মঙ্গল হবে সেই যদি ভাষা নাও বুঝতে পারে পশু পাখি ঝুড়ে পাশান বিধারে শুনি যার গুণকথা এর কথাটা মানে কি বলো এই কথাটাই তো হলো ন তোমরা করে এই কথাটা মানে কি বলো পশু পাখি ঝুরে পাষান বিধারে শুনি যার গুণকথা শুনি যার গুণকথা মানে কি ভালো করে দেখো লেখবার আগে পশু পাখি ঝুড়ে পাশান বিদরে শুনি যার তাহলে তাহলে আমি আমি যদি কাউর শুনে পারি। সেটা একটা একটা গুণগত অপেক্ষা রাখে আমার কথাটা বুঝতে পেরেছ কি বললাম কেউ যদি সেই গুণগতটা কীর্তন না করে আমি শুনবো ঘর থেকে বোঝা গেল না কথাটা আমার যে শ্রবণ ক্রিয়াটা কাউর তো কীর্তন ক্রিয়ার অপেক্ষা রাখবে কীর্তন ক্রিয়ার অপেক্ষা রাখবে কেউ কীর্তন করে থাকবে তো আমি শুনবো তাহলে পশু পাখি ঝুড়ে পাশান বিধরে তাহলে নিশ্চয়ই এমন কেউ এমনভাবে গৌর কোনো কথা কীর্তন করছে যার জন্য পশু পাখি ভাষাও বুঝছে না অত্যোকে জল আসছে প্রত্যক্ষ জগন্দানন্দ লিখেছে পরে দেখবে সব যে সমস্ত জঙ্গল জঙ্গলে সব যেতেন সেখানে সব গৌর বনেতে বৃন্দাবনে এখন গৌর গেছেন সেখানে কোকিল এসে এখানে বসে পড়ছে তোতা তোতা এখানে এসে চৈতন্য হাতে বসে তার সাথে কথা বলছে চৈতন্যৈর হাতে এসে উড়ে পড়ছে কি করে সম্ভব হয় কোনো লোকের তো বিশ্বাস হবে না হাতে এসে উড়ে কাছে অনুভব হয়েছে তার আর কিছু ভাল লাগবে চোখের সামনে দেখা গোকুলের এই সৌন্দর্য চোখে যেন আমার তৃষ্ণা মেটে না গোকুলের সৌন্দর্য চারিদিকে বিভিন্ন বিক্ষ মাদুকুরী আনতে যাচ্ছি কিন্তু কি আনন্দ ভেতরে এইসবগুলো অনুভব হয় সে কোকিল ডাকছে ময়ূর চারিদিকে এখানে ডাকলেই রুটি দিলেই ময়ূর চলে আসছে কুটিয়ার সামনে সেই সব দিনের কথা ভোলা যায় না আনন্দে অনুভবটা সবচেয়ে বড় জিনিস আর অনুভব পেতে গেলে কৃপা চাই তোমার কৃপা না হলে হবে না তাই দেখছেন এখানে তাহলে পশু পাখিচুরে পাশান বিদরে শুনি যার গুণকথা তালে শুনি যার গুণ কথা যে বলছে কার গুণকথা ভগবানের গুণকথা তাহলে ভগবানের গুণগত শুনতে গেলে কেউ না কেউ তো কীর্তন করবে তবে তো শুনবে তাহলে যে সমন করবে যে কীর্তনকে তার এই রকম অবস্থা পাগল হয়ে যাবে এইজন্য জন্য মানুষ দেহ দেহিনাম ছণাভঙ্গ রাহা এটা যদি মহারাজ কাউ একটু অনুভব হয় আমি মরে যাব যখন তখন কোন রকম প্ল্যান প্রোগ্রাম সব বন্ধ করো কোনো কিছু বাহাদুরি ভগবান ইচ্ছায় চেষ্টা নর্মাল স্বাভাবিক চেষ্টা করতে হবে আমরা করব কোনো বাহাদুরি আমরা দেখাতে পারবো না তারপর ভগবানের ইচ্ছা আমরা স্বাভাবিক চেষ্টা করব ভক্তির জন্য যে চেষ্টা সেটা আমাদের করতে হবে আর বাদবাকি বাহাদুরের দরকার নেই সেই জন্য দুর্লভ মানুষ দেহ দেহী নাম ক্ষণভঙ্গুড়া যখন তখন মানুষের পৃথিবী থেকে চোখ বুঝে চলে যাবে সমস্ত হাত হয়ে যাবে যত পয়সা রেখেছে এক একটা প্রমাণ দিলে অবাক হয়ে যাবেন এক একজন সাধু গোপনে পয়সা রেখে দিয়েছে তারা মরে যাওয়ার পর সমস্ত ব্যাংক খেয়ে নিয়েছে ব্যাংকে গেছে খবর পেয়ে কৃষ্ণনগর মাঠে একজন ছিল কত লক্ষ টাকা গেলে বলেনি কাউকে আরে কাউকে তো নমিনী করে যেতে তো বলতে হবে তো কাউকে কি কাউকে নমিনিও করেনি বোকা লোক ব্যাস সব সরকার খেয়ে সরকার বলছে আমরা তুই দিতে পারবো না কোনো নমিনী নেই কোনো প্রমাণ নেই কি করবো আমরা তো দিতে পারবো না যদিও জানি ভগবানের পয়সা আমরা কি করবো উনি রেখেছেন ফরফিট সব সরকার এইভাবে সরকারের কোটি কোটি টাকা ইনকাম হয় কোটি কোটি টাকা সরকারের এইভাবে অঘোষিত টাকা যে পাবলিকগুলো আমাদের যে কত বোকা ওরা জানে না এই যে ট্রেনের টিকিট ক্যান্সেলেশান করে এই যে যত টাকা চাটা চলে যায় সব সরকারের এখন আবার নিয়ম করেছে যেখানে টিকিট সেখানে ক্যান্সেল না করে অন্য করলে তার জন্য আবার বেশি টাকা দিতে হবে এই তো ফাঁ ফাঁত পাচ্ছে সরকার ফাঁত পাচ্ছে যে আপনাদেরকে শোষণ করে নিয়ে নেবে টাকা আর পাবলিক ও সরকারকে ঠকাচ্ছে ট্যাক্স দিচ্ছে না দুজনেই ঠক যচ্ছ বা সব এইভাবে দুর্লভ মানুষও দেহ দেহি নাম ক্ষণভঙ্গুর কখন দেহ চলে যাবে কেউ বলতে পারেন আজকে এখানে যাচ্ছে রাস্তায় গিয়ে গাড়ি অ্যাক্সিডেন্টও মরে গেল তাহলে তার থেকে এই যে দেহ যে ক্ষণভঙ্গ তারপরে আবার মানুষ মনুষ্য জন্ম লাভ করেছে দুর্লভ মানুষও দেহ দেহী নাম ক্ষণভঙ্গুর আর তথাপি দুর্লভ মানে তার মধ্যে আবার বৈকুণ্ঠ প্রিয় দর্শনম আপনাদের মতো মহাপুরুষগণের दर्शन हवा तो असम्भवी सत्संग सेवधिर निनाम यहाँ विख्यात कथा अतः अत्यंतिक्षम पृछाम तंगल कथा की अत्यंतिक मंगल है से कथा प्रश्न कर भगव अनघा अपनाप भगवान पार्शव भगवान निजोजन संसारे अश्मीन शुने संसारे अश्मीन क्षणार्धी संसारे जो एक क्षणार्ध क्षणार्ध मान एक चोक पलकर मत जेटा लवम्त साधु संगे सर्वसिद्धि लवमार् साधु <से> संगे सर्वसिद्धि <से> সাধু সাধু সাধু সাধু লবমাত্য সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয় এই যে লবমাত্র সাধু সঙ্গে সর্বস্বি হয় বক্তব্য প্রেম পর্যন্ত প্রাপ্তি হতে পারে সর্বসিদ্ধি হয় মানে শেষ পর্যন্ত যেটা এক্সট্রিম ওটাও লাভ হবে সাধুসংঘ সাধুসংঘ সর্বশাস্ত্রে কয় लवमार्थ साधुसंगे सर्वसी मान भगवत प्रेम पुरुष प्रेम सर संसारे अस्मिन क्षणार्धी एक लवमार्थ साधुसंग सत्संग से सत्संग तुम्हें सेवधिर नी करते বলে মানুষের পক্ষে পরম নিধির পরম নিধি পরম নিধি কি ভগবত্রার্থী সেও সম্ভব হতে পারে তারপরে এখানে এখন বলছেন আমি অল্পের উপর আলোচনা করবো কালকে বিস্তৃত করব বলছেন ধর্মানুভাগবতান ব্রুত যদি ন শ্রুয়তে ক্ষম জয়ী প্রসন্ন প্রপন্নায় দাসী আত্মানম অপি অজহায় ধর্মানুভাগবতান ব্রত যদি ন যদি ন শ্রুয়েতে ক্ষম যদি আপনারা মনে করেন নবযগন্ধকে বলছেন রাজন নবয নবযগন্ধকে বলছে আপনারা যদি মনে করেন আমি ভাগবত ধর্ম শোনবার যোগ্য বলে মনে করেন ধর্মান ভাগবত নব্রুত যদি ন সুরেতে ক্ষম ন ওই আমার যদি যোগ্যতা আপনার আমাদের যদি যোগ্যতা মনে করেন উপযুক্ত মনে করেন তাহলে দয়া করে ভাগবত ধর্ম বলুন কেন যে ধর্ম আচরণ করলে ওই জৈব প্রসন্ন যার দ্বারা যে ভগবানের চরণে ভগবত ধর্ম আচরণ আচরণ করবে আচরণ করবে জয় প্রসন্ন যে ভগবান প্রসন্ন হলে প্রপন্নায় যারা প্রপন্ন হন কৃষ্ণ ছাড়া আমার কেউ নেই হা কৃষ্ণ বলে খুলে জয় প্রপন্ন প্রপন্নায় দাসী আত্মান যেখানে ভগবান নিজেকে বলছেন আত্মদান করেন নিজেকে দান করেন তার বড় কথা কি ভগবান বলছেন আমি আমার তো কিছু নেই তা আমি নিজেকে দিয়ে দিলাম যাও এইরকম চৈতন্য কতবার বলেছেন চৈতন্য চরিতাম ভাগ তারা প্রতাপকে তো পরিষ্কার ভরিদা বলি দিলেন আলিঙ্গন ইহান ইহান হি জানেন ইহো হয় কোন জন আর ভরিদা ভরিদা বলি দিলেন আলিঙ্গন আলিঙ্গন দিলেন তুমি অনেক দিলে আমার কিছু দিতে নাই আমি তো সন্ন্যাসী আমার তোমাকে আলিঙ্গন দিলাম হ্যাঁ তো আছে সে তো আছে এসব গেছে সে তো আগেও বলেছি এখন আমরা দেখি আশ্চর্য ব্যাপার চৈতন্য মহাপ্রভু তার পার্শ্বদণের সঙ্গে কথাই কথায় তার গুণেতে তার প্রেমেতে অভিভূত হয়ে বলেছেন অনেক জায়গা যে আমাকে আমি সর্বদাই এর অধীন এ আমাকে যেখানে বিক্রি করে সে তার অধীন বজা গেল কী বললাম চৈতন্য মহাপ্রভু দেখবে চৈতন্য চৈ অনেক জায়গা আছে বারবার অনেক সময় বলেছেন আমি তোমার অধীন তুমি আমাকে যেখানে বিক্রি করলে সেখানে আমি বিক্রয় হয়ে যাই কথা কতবার বলেছেন একবার না বেশ অনেক জায়গায় আত্মানম অপিয আর বলছেন যে নিজেকে পর্যন্ত দিয়ে দিতে পারেন এইভাবে ভাগবত ধর্ম সম্বন্ধে প্রশ্ন যখন উঠলেন সে নারদ বলছেন এবং নিমিনা পৃষ্ঠা বসুদেব মহাত্মাত্মা प्रतिपूज प्रत्याद्य सदस्य सदस्य सदस्य ऋतज निपम प्रतिपूज्रीत्याज ऋत्तिजम निपम एवं प्रथम उत्तर दीचन एरा जब चतुर्स क्षेत्र देखी चारजर मध्य बोलें तीन जन श्रोवण करें जन्दी चारजन एक ही गुणा बलि চারজন যে সনক সনন্দন সনাতন সনৎকুমার যে চারজন সব আছেন এরা কখনো একজন বলতে থাকবে না তিনজন শুনবেন আবার ও চুপ করল আবার একজন বলতে তিনজন নবজন্ধুও তাই নবজবন্ধু আমাদের যেখানে হরি কথা হয় নজন আমাদের একজন বলে আটজন শোনে আবার যখন ও চুপ করে আবার একজন বলে সব কিন্তু একই গুণ কী কী অদ্ভুত কি আশ্চর্য লাগে এখানে এখানে কবি প্রথম বলছেন কবি কবি এখানে নিত্যম উদ্বেগ্ন বুদ্ধের অসদাৎম ভাবাত বিশ্বাত্মত্র নিবর বলছেন মনেে অকুত ভয়ুত পদাম্বুজোপন মাত্র উদ্ভিঘ্ন বুদ্ধি মনেে অকূত ভয় মনে অকুতি ভয়ুত যারা নিত্য অচ্যুত চরণের উপাসনা করেন তারাই একমাত্র নির্ভ অকুত ভয় হতে পারে আর কেউ নয় এই সংসারে দেহ গৃহ স্ত্রী পুত্রাদি আত্মীয় ভাবনা নিবন্ধন সর্বাগ্না সর্বদাই উদ্বিগ্ন চিত্ত কখনো ছেলের জন্য চিন্তা কখনো ছেলের ছেলের ঘরে ছেলের জন্য চিন্তা কখনো স্বামীর জন্য চিন্তা সংসারের চিন্তা শেষ নেই স্ত্রী পুত্রাদি আত্মীয় ভাবনা নিবন্ধন সর্বদা উদ্বিগ্ন চিত্ত হাই হায় ছেলেটার এই হয়েছে কি হবে ये रोग टाइम भलोह कौड़ी कर सरबलेट दिखान कवि बोल मन करी निर्भय हवारे अपनी प्रश्न करते गलेक्टाई क्षेत्र वास्तव भाव भगवान भजन करुत उपासना উদ্গ্ন বোধের বিশ্বাত্মি সমস্ত বিশ্বের যে ভয়ুট করে নেবে আমার চিন্তা করেন তারপরে কবি বলছেন যে বই ভাগবতা প্রকা উপায় আত্মালব্ধাহে অঞ্জহ পংসাম বিতানি তান বিদ্যি ভাগবতান হি धर्म का के स्थाय बोल भागवता प्रक् आत्मलब्धा बिदी भागवत नान बोल मूर्ख लोक दिखे अना आत्मगति लाभ करवरार्ज सिद्धि निम्द भगवान जे सकल उपदेश कर भागवतधर्म बोझा कथा সেগুলোকে ভাগবত বোকালো কিছু বোঝে না সরলভাবে বলো হয়তো সংস্কৃত তুমি বলতে পারছো না সরলভাবে সেগুলো বলো ওরা বুঝে গেলে ভগবতর্ ওরা বুঝে গেলে সেরা আচরণ করবে কত গরিব লোক আছে তারা কিছু জানে না কিছু পড়াশোনা জানে না ব্যাস এইটুকুই বুঝেছে গুরু বৈষ্ণবের সত্যতা এতেই কাফি খালি একটাই যে গুরু বৈষ্ণবের চমৎকারিতা তারা নৃত্য এইটুকু বুঝেছে অতএব পড়াশোনা কিছু জানে না অথচ বিরাট বিরাট সব আসনে বসে রয়েছে धर्मम बक्षांति अधर्मज्ञा अधनम बड़ बड़ आसन आचार्य आसन विराट गीवन देख जीवन भलो की कोचे? भक्षन्ति जा धर्मती अधिरूर उत्तम आसनम आस्तर भाईकाले की कलिकाले की कलिकाले अर्थई सलिकाले टा थे ये साधुफादुर इज्जत के बुझे ना टिका थकले वृत्तमेव कलौ नीनम जन्मा चार गुणादाय वृत्तमेव कलौनी नाम जन्माचार गुणादय धर्मन्याय व्यवस्थाएं कारणम बलमेवि हमार शक्ति बल आज समाजेराटी नियम ठीक धर्मन्याय व्यवस्थाएं कारणम बलमेवि स्थिते पुस्ते रती विप्रत सूत्रमेवि আর তার আগে বলা হচ্ছে দাম্পত্যের অভিরুচি দাম্পত্যে খালি রুচি ও তোমাকে দেখে ভালো লাগে চল চল সংসার করি হ্যাঁ দাম্পত্যে অভিরুচি আর আর ব্যবহার ক্ষেত্রে আদান প্রদানে আচার ব্যবহারে খালি মায়া কপটতা একটাও সত্যি কথা বলবে না এইটি মায়া একটা সত্যি কথা বলবে না না সত্যি কথা বলতেই জানে মায়া এবো ব্যবহারীকে মায়া ব্যবহার করতে যা এমন আছেন ভালো আছেন যা মুখে হাসি বিশেষ করে কলকাতার দিকে দেওয়াম না কোথায় যাচ্ছেন চক্রবর্তী বাবু দুধ আনতে স্বাস্থ্য আনতে যাচ্ছেন নাকি হ্যাঁ হ্যাঁ পৃথিবীর ওই শুকনো হাসি বিভিন্ন সল্ট লেক যাও এখানে যাও শুকনো হাসি হার্ট বলে কিচ্ছু নেই শুকনো কিচ্ছু নেই ওই বাইরে ব্রজবাসী গন্ত ভালো এখন আস্তে আস্তে সব জায়গায় টিভি রেডিও মোবাইল সব যে সোনো জায়গায় মায়া বাদ দিচ্ছেন ধামগুলোতে গিয়ে কাঁদে আরম্ভ করবে এই কি এখানে কি হচ্ছে আর ধাম তো তুমি দেখতে শিখেছো ধাম ধাম তো ধামই আছে তারপর বৃত্তমেব কলৌ নিনাম জন্মাচার গুনা দায় ধর্ম ন্যায় ব্যবস্থা দাম্পত্যের অভিচি খালি রুচি হলে হলো তুমি আমার আমি তোমার চলে সংসার করি দাম্পত্যের বাবা বলে এই মেয়েকে আমি ঢোকাবো তোমাকে ছেড়ে দেবো মেয়ে দরকার ছেড়ে দিল কোন সম্বন্ধ রাখলো না ওই চললো ব্যাস তাহলে দাম্পত্যের অভিরুচির মি বা ব্যবহারীকে আস্তিত্বে পৌঁছতে রতি খালি পুরুষ আস্তি রতি আর কিছু বোঝে না কোন মানুষ যে মানুষের প্রতি ভাবনা তার একটা লক্ষণ কিছু না খালি দেখলে ভোগ্যবদ্ধি অস্তিত্বে পুঁছতে রতির আর বিপ্রত্তে এই দেখুন আমি এই যে আমার আছে আর তাই তো দেখি বুঝে তুমি যে বারো মন হ্যাঁ দেখি বলতে হয় নাকি আমি জানেন না আমি মুকুচ আমি মুখার্জি বলে না মুকুজে কলকাতা বলতে আমার আমি মুকুচে তাই নাকি খুব ভালো আমি ব্রাহ্মণ সে তো দেখি হয়েছে। মধ্যমাংশ দিয়ে ভালো ব্রাহ্মণের সব হ্যাঁ ভালো হচ্ছে এই হচ্ছে আমাদের সমাজের অবস্থা তা ভাগবতের কথা কখনোই মিথ্যে হবে না যে কথাগুলো বলেছি কোনটা আমি বলছি না সব স্বাস্থ্যের কথা যা যা বলেছে সব দেখো টাকা থাকলেই সব সেই যদি স্বাস্থ্যের কিছু না থাকে লক্ষ্য কাচ্ছে বাস গদিতে বলতে বাস দেরাত সব হচ্ছে সব কাজ হচ্ছে পরীক্ষা করে দেখো কিচ্ছু নেই ফাঁকা ভুঁয়া ভূসা কিন্তু কী করবে আর বাস্তবিক যারা যে স্যারমা ভজন করছেন তারা তো তিক্ত অভিজ্ঞতা থুতু বেড়ে চলে এ মর্গে সমাজ গলায় দিয়ে আমি কি করব আমি কজনকে বাঁচাতে পারবো আমি কুকুরের মধ্যে চিৎকার করি কত আমার কত রক্ত আছে কত রক্ত আছে আমি চিৎকার করু হ্যাঁ যার কানে গেল গেল আর না গেল আমি কি করব ভগবানকে বলো তুমি বোঝো আবার কি করব তালে কি হলো টাকাই সব কলিকালে টাকাই সব এছাড়া আর কিছু নেই এই বলছেন যারা বাস্তবিক চৈতন্যের গণেতে গণিত হওয়ার জন্য চেষ্টা করবেন আর যারা পার্শ্বত্ব আছেন তারা তো আছেন তাহলে গৌরাঙ্গের ভক্তগণের নিত্যগর সঙ্গ কাউ সঙ্গ করো একবার যে সম্পত্তি পাওয়া যায় যদি সেটা হারিয়ে ফেলো আর দ্বিতীয়বার পাবে কিনা না কোনো ঠিক নাই কোনো আশা নাই একবার পেয়েও যদি হারিয়ে ফেলো এই নিধি ব্যাস তখন মরবার সময় যদি যখন চোখে মুখে জল দেবে কিনা তার ঠিক নেই এমনও তো হতে মুখে জল জলই পড়লো না এমনও তো হতে পারে কার কেরা মৃত্যু আছে প্রাণটা যাবে তখন কোথায় যাবে আমরা শরীর ছাড়ার পর কোথায় যাব। এই ব্যাপারটা যেন প্রশ্নটা করে তালে ননকম রকম ব্যাবিচার অত্যাচার আদি সংযত হওয়ার চেষ্টা করব মানুষ না হবে না তারে একটা কথা বলে আজকে শেষ করবো কালকে আমি কীর্তন করবরাজ ধাবন মিল্লবা নেত্রে নতে যে বই ভাগবতা প্রকা উপায় আত্মলব দী অঞ্জহ পুংসিদা বিদ্ধি ভগবতা জায়গ নর প্রমাধ্য কেচি ধাবন মিল্লান পতে দিহ মনেকুতি ভয়মচ্যুত পদুজোপসন মতন নিত উদ্িগ্ন বুদ্ধি রসদাৎমভাওয়ে বাঞ্ছা কল্পর্শীকে বা পতি পাবন ঘোষ